السلام عليكم ورحمة الله بركاته الحمد الله نحمد هو نستعين هو نستغفر هو أؤمن به ونتوقل عليه ونص ونسلم على نبينا محمد وعلى عليهه وصحبي أجمعين أما بعد فعوض الله من الشطان الرجم للرجال نصيب مما ترااق والالدان والأقربون. দর্শক ও শ্রোতা মন্ডলী আমরা আলোচনা করছিলাম বহু অধিকারের আলোচনা শেষে এক পর্যায়ে আমরা নারীর অধিকার পুরুষের অধিকার ইত্যাদি নিয়ে আলোচনা প্রয়াস পেয়েছি দুই একটা আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে আজকে আমরা আলোচনায় প্রবৃত্ত হব নারীদের সম্পদের অধিকার এবং তার সাথে তার সামাজিক অধিকার কতটুকু হতে পারে কতটা সঙ্গত কতটা তার মধ্যে বিতর্ক রয়েছে ইত্যাদি না আমরা আলোচনার প্রয়াস পাবো ইনশাআল্লা আমি যথারীতি পরিচালনা রয়েছে ডক্টর মুসলিউদ্দিন আমার ডানে রয়েছেন শেখ আব্দুল রাজাক মিন ইউসুফ আসসালাম আলাইকুম আমার পাশেই রয়েছেন বাম পাশে শেখ এবং নিকটাত তারা যা পরিত্যাগ করে যায় তাদের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষের অধিকার রয়েছে আবার নারীদেরও সেই সকল পরিত্যক্ত সম্পত্তির অধিকার রয়েছে বিভিন্ন ধর্ম রয়েছে সেখানে নারীদের কোনো অধিকার নেই এখনো হিন্দু ধর্মে পৈতৃক সম্পদের কোনো অধিকার তারা পায় না ইসলাম নারীদের সম্পদের অধিকারের চূড়ান্ত পূর্ণাঙ্গ এবং সুষম এবং ভার সাম্যপূর্ণ স্বীকৃতি দিয়েছে এবং তা দিতেও দিয়ে হ্যাঁ দিয়ে দিতেও বলেছে এ পর্যায়ে আলোচনা উপস্থাপনের জন্য সর্বপ্রথম অনুরোধ করব शेख আমানুল্লাহ বনি اسماعিল আল মাদানি আল্লাহ রাব্বুল ব্যাপারে নিজে তুরান্ত ফয়সালা দিয়েছেন আল্লাহ পাক বলেন লির রিজাল নাসিবু مما ترکل ওয়ালাদান ওয়াল নিসাই নাসিবুম مما ترکل ওয়ালাদান ওয়াল اقরাবুন مما قلا منه আও কثر সুরায় নেশা আয়াত নম্বর সাত পুরুষদের জন্য অধিকার রয়েছে নারীদের জন্য অধিকার রয়েছে ওই সমস্ত মাল থেকে যে সমস্ত মালে মাল তারা তাদের পিতা মাতা অথবা আত্মীয় স্বজন ছেড়ে যায় জাহিলিয়াতের জামানায় দেখা যেত যে মিরাজ বন্টনের ক্ষেত্রে মেয়েদেরকে বঞ্চিত করা হত আমাদের পার্শ্ববর্তী সনাতন ধর্মে দেখা যাচ্ছে মেয়েরা পিতার কোনো সম্পদ থেকে অংশীদার হয় না ইসলামী শরীয়ত এটা চূড়ান্ত ফ্যাসলা দিয়েছে ছেলে যতটুকু পাবে মেয়ে তার অর্ধেক পাবে এই নিয়ে অবশ্য অনেক কথা উঠেছে সমাজে যে মেয়েদেরকে ইসলাম ঠগিয়েছে যেখানে মোটে দেওয়া হচ্ছিলো না সেখান থেকে অর্ধেক দেওয়া হচ্ছে ইসলাম তো মেয়েদেরকে ঠগিয়েছে বুঝলাম কিন্তু এখন সমাজের লোকেরা কি করছে যারা ইসলামের দোষ ত্রুটি প্রতিষ্ঠিত না করে আগে উল্টা একটা দোষ ধরার যে একটা মানসিকতা এটা কেন হয় এটা কেমন চলছে একটু যে আলোচনা করেছেন শেখ ইউসুফ আব্দুল মুজিব আমাদেরকে রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের মাধ্যমে কোরআন নাজিল করে যে সমস্ত হুকুমা হাকাম দিয়েছেন এগুলো পালনের জন্য সর্বপ্রথম যেটা পূর্ব শর্ত সেটা হচ্ছে ইমান ইন্নামিল যে ইসলামের শিক্ষা আখেরাতের প্রতি বিশ্বাস এবং আল্লাহর প্রতি বিশ্বাস যতক্ষণ পর্যন্ত একজন মানুষের হৃদয়ের গভীরে হৃদয়ের গভীরে প্রথিত না হবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর বিধান এটাকে সহজে মেনে নিতে পারবে না আমরা দেখতে পাচ্ছি যে ইসলামের এই বিধান এটাকে এরকম কটাক্ষ করা হচ্ছে এবং অনেক নারীবাদী সংগঠন তারা এর বিরুদ্ধে আন্দোলনে সোচ্চার হচ্ছে এবং নারীর অধিকার সম অধিকার প্রতিষ্ঠায় তারা আন্দোলন করছে একটা আল্লাহ তালা কোরআনের মাধ্যমে যে ফায়সলা করে দিয়ে একজন মোমেন মমেনা সে যদি মোমেন হয় আল্লাহর প্রতি বিশ্বাস হয় নারী কি পুরুষ তার এখানে আর কোন প্রশ্ন থাকতে পারে না হজরত ইব্রাহিম তার একমাত্র প্রাণিক পুত্রকে জবে করার জন্য নির্দেশ দিয়েছিলেন তিনি মোমেন ছিলেন তাই তিনি বিনা বাক্য কোনো ধরনের কোনো প্রশ্ন উত্থাপন করেন না যে রবাহ আলমিন আমার একমাত্র ছেলে আমি কেন জবাহ করব। আজবাহ ইবিয়ালিব এটা তিনি প্রশ্ন করেননি আল্লাহ নির্দেশ আসছে নির্দেশকে তিনি মাথা পেতে নিয়ে সেটা কার্যকর করবার জন্য তিনি অগ্রসর হয়েছে। নারীদের যেখানে বলেছেন যে তাদের কোন অধিকারই ছিল না তারা ছিল নিপীড়িত নির্যাতিত বঞ্চিত অবহেলিত সেই অবস্থা থেকে তুলে নিয়ে মুহাম্মদ মোহাম্মদুর রসুল্লাহাম তাদেরকে রানীর মর্যাদায় অধিষ্ঠিত করলেন এবং আমি মনে করি যে নারীরা আজও মোহাম্মদ রসুলের অবদান যদি তারা উপলব্ধি করেন তাহলে তারা নিজের জীবনকে উৎসর্গ করবেন রসুলের উপরে যে কি ধরনের অবস্থা থেকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তাদেরকে এত সম্মানের সম্মানের মর্যাদায় তিনি করতেন কি ধরনের গৃহীত ছিল যে শুরু করে যা দিয়ে ঠেকানো হয়েছে সেটার নাম হচ্ছে ইসলাম মানুষ যখন ইসলামকে জানবে তখনই ইসলামের প্রত্যেকটা বিধি যে জান জাতির জন্য কল্যাণ এটা বুঝতে পারবে যে জাতি যাকে আমরা জাহেলিয়ত বলে জানি জাহেলিয়ত মানুষকেই বুঝানো হয়েছে সেই যুগে যারা ছিল তারা কে ইসলামে অজ্ঞ বলা হয়ে বলেছে তারা অজ্ঞ যে সময়ে মেয়েদেরকে জীবিত অবস্থায় পঁতে দেওয়া হতো যে সময়ে একজন বিধবা নারীকে বাড়িতে আটকে রাখা হতো অন্যত্রে কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দেওয়া হতো না শুধুমাত্র এ অর্থ সম্পদকে নিজে কুখেগত করে রাখার জন্য আটকে রাখার জন্য দখল করে রাখার জন্য সেই আল্লাহ আল্লাহতালা দূর করে একটা বিধান দিলেন নারীদের জন্য যে পুরুষরা যেমন মৃত ব্যক্তির নিকট আঁতি অনুযায়ী অর্থ সম্পদ পায়, নারীরাও তেমন পাবে এটা আল্লাহ দেওয়া বিধান আমরা এখানে যেটুকু আপত্তি তুলেছি শূন্য হয়ে দেখেছে যারা এই ভাগাভাগি করতে চান তারা কি খুবই হিংসুক আসলে নারী পুরুষকে আলাদা করে দেখতে চান এই ব্যাপারে একটু জি তার অজ্ঞতার পরিচয় জি ইসলাম তো নারী পুরুষকে সামানভাবে দেখেছে কাউকে ঠকানোর জন্য বা কাউকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করেনি এখন যারা এটা এগুলি বলতে চাচ্ছে তারা মূলত ইসলাম থেকে তাদেরকে বের করে এনে ইসলামের আইন থেকে তাদেরকে বের করে এনে তাদেরকে নিজেদের অসৎ চরিত্র চরিতার্থ করার জন্য একটা অপকৌশলের পথ খুঁজে পাই সম্মানিত সারা বিশ্বের পৃথিবীর দর্শক শ্রোতা আমরা সামান্য বিরতির পরে আমরা আবার এই গুরুত্বপূর্ণ আলোচনায় ইনশাল ফিরে আসব সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। পর্যন্তুল্লাহ বারাকাতু পৃষ্ঠিবীর সারা বিশ্বের সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আলোচনা করছিলাম যে এই যে ঘুরে ফিরে কিন্তু বাই রোটেশন বা সাইকেলিং যেটাই বলি একজন একজনের সম্পূরক হিসাবে দ্বিতীয় বিষয় এমন হতে পারে যে নারী এবং পুরুষের মধ্যে একটা শত্রুতা সৃষ্টি করে দেওয়া ভাই এবং বোনের মধ্যে একটা শত্রুতা সৃষ্টি করে দেওয়া যে শত্রুতার মাছ দিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ তারা করতে পারবে এবং এই শান্ত সমাজকে অশান্ত করার একটা এই দেখো ইসলাম তোমাকে ঠগিয়েছে তোমার ভাই বেশি পেয়ে গেল তুমি কম পেয়ে গেলে এই রকম একটা কিছু বলে ভাই এবং বোনের মধ্যে যে একটা মধুর সম্পর্ক ইসলাম গড়ে দিয়েছে সেই সম্পর্ককে নস্বাত করে তারা যেমন বেলের হচ্ছে বেহায় করছে এবং নিজেরা নিজেরা বিভিন্ন ইস্যু নিয়ে মারামারি করছে এরকম একটা শূন্য হয়ে দেখেছে যারা এই ভাগাভাগি করতে চান তারাকে খুবই হিংসুক আসলে নারী পুরুষকে আলাদা করে দেখতে চান এই ব্যাপারে পরিচয় জি বল ইসলাম তো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 অর্থনৈতিক দায়িত্বের উপরে ভিত্তি করে মহান রবুল্লা আলমিন এই ভাগটা করেছেন এবং আমরা যখন লক্ষ্য করি যে একজন বাবার একটা ছেলে একটা মেয়ে তো ছেলে হিসাবে তার ঘরে বউ আসবে তো তার নিজের এবং তার বউ এই দুজনের অন্তত খরচ তো ওই খরচটা দেখা যাচ্ছে অর্থনৈতিক ইকোনমিক রেসপন্সিবিলিটি এটা দেখা যাচ্ছে বেশি ছেলের এবং মেয়ে হিসাবে তার যদি সে বাবার ঘরে থাকে তো বাবাই তার ভরণ করছে স্বামীর ঘরে যদি যায় তাহলে স্বামী তার ভরণ করছে আর যদি বাবাও না থাকে হাজব্যান্ডও না থাকে তাহলে সে একা তার একার খরচ তাহলে তার অর্থনৈতিক যে দায়িত্বটা সেটা তার কম সেই হিসাবে মহান রব্ল আল অত্যন্ত সাইন্টিফিক এবং অত্যন্ত চুক্তিপূর্ণ ভাষামপূর্ণ একটা অর্থনৈতিক বন্টনের ব্যবস্থা সুরায় নিসার ভিতরে আল্লাহ তালা দিয়েছেন যা অত্যন্ত যুক্তিসঙ্গত এবং যেখানে জাহেলি যুগে কিছুই দেওয়া হতো না মূলত একটা পরিবারের ভাই এবং বোন দেখা যায় ভাই বাবার প্রতি মায়ের প্রতি যে সমস্ত দায়িত্ব পালন করেন বোনরা তো তেমন কিছুই করতে পারেন না যে সুযোগও আসে না পরে ঘরে চলে যান তো কাজেই তার অর্থনৈতিক দায়িত্ব যেহেতু কম সেই হিসেবে আল্লাহ তালা তার বন্টনে তার অর্ধেক দিয়েছেন আমি মনে করি অর্ধেক তিনি যে পেয়েছেন এটাও অনেক বেশি তিনি পেয়েছেন এর উপরে আপত্তি তোলাই হচ্ছে জাহেলিয়াত আর আপত্তি না তুলে যেভাবে আল্লাহ বিধান দিয়েছেন সেভাবে মেনে চলায় এবং বোন কে বন্টন করে দেওয়াই হচ্ছে মানুষের জন্য কল্যাণ করছে ইসলাম তো তার উপরে ওইরূপ করেনি যেমন জাহিলিয়ত ছিল একজন লোকের যদি ছেলে না থাকে শুধু মেয়ে থাকে তখন তো আল্লাহতালা এভাবে বন্টন করেননি তখন আল্লাহ তালা বলছেন যে একটা লোকের যদি শুধু একজন মেয়ে থাকে তাহলে আর যদি এক থেকে দুই জন থাকে তখন তিন ভাগের দুই ভাগ পেয়ে যাবে বিভিন্ন আবুদ আছে বিভিন্ন হাদিসে আছে যে একবার এই একজন মহিলা অর্থাৎ রবি রবাই এর স্ত্রী শ্রী আল্লাহ নবীকে বললেন যে সাথ যুদ্ধে শহীদ হয়ে গেছেন হুদের যুদ্ধে মেয়ে রেখে গেছেন এখন তার চাচারা তার সব সম্পদ নিয়ে গেছে এখন মাল ছাড়াই সম্পদ আমি বাচ্চা কথা পালি কিভাবে আর বিয়ে দেবে কিভাবে তখন আল্লাহ নবী বললেন্লা মেহা তখন ওই ইতিমেয়ের চাচার কাছে আল্লা নবী লোক পাঠাই দে বললেন এতে সাদের দুই মেয়েকে তিন ভাগের দুই ভাগ দিয়ে দাও আরমের মাকে অর্থাৎ বিধবাকে দিয়ে দেওয়া আট ভাগের এক ভাগ ও যা থাকবে হক যেমন রক্ষা হলো বিধবা হক তেমন রক্ষা হলো চাচা হিসেবে তারাও আবার কিছু পেয়ে গেল আকবর আঠাশো একানব্বই নম্বর দুই হাজার নম্বর হাদিস ইসলামের যে কত বিধান করে দেওয়া হয়েছে এখান থেকে সরে পড়া মানে আল্লাহ তার স্ত্রী যদি থাকে তাহলে তার ছেলে মেয়ে যদি থাকে তাহলে স্ত্রী আট ভাগের এক ভাগ পাবে ঠিক একজন স্ত্রী যদি মারা যায় তাহলে ওই লোকে ওই মহিলার যদি ছেলে মেয়ে থাকে তাহলে তার স্বামী চার ভাগের এক ভাগ পাবে ঠিক অনুরূপ একজন লোক যদি মারা যায় তার ছেলে মেয়ে রেখে তাহলে ছেলে যা পাবে তার অর্ধেক মেয়ে পাবে মেয়ে যা পাবে তার ডবল ছেলে পাবে ঠিক অনুরূপ যখন ছেলে মেয়ে থাকবে না মা আছে তখন তিন ভাগের এক ভাগ পাবে ছেলে মেয়ে আছে মা ছয় ভাগের এক ভাগ পাবে পিতা ছয় ভাগের এক ভাগ পাবে এইভাবে আল্লাহ এক বিস্তারিত বিধান পেশ করার পরে খুব কঠোর বলছেন যে এটা আল্লাহ একটা যেটা মানুষের জন্য মেনে চলা জরুরি মানুষের কল্যাণ রয়েছে এরপর আল্লাহ তালা বলছেন যে এটা যদি মানুষ মেনে চলে তাহলে তাদের জন্য দুনিয়াতে শান্তি রয়েছে আয়াত এখন আমরা দেখতে পাচ্ছি অন্যান্য ধর্মে বা অন্যান্য বিধিবিধানে এই সকল নিয়ম শৃঙ্খলা ছিল না কাজেই তাদের বিভিন্ন নিয়ম কানুন শৃঙ্খলা বানাতে হচ্ছে ভারতের পার্লামেন্টে দেখলাম যে ইসলামের মতো সারা বিশ্ব যতই ঘোরাক না ইসলামের বিধান থেকে ফিরে আসতে হবে যদি তারা আর যদি খামাখাক চিন্তাবিজ সেজে বুদ্ধিজীবী সেজে তথাকথিত সুশীল হয়ে কিছু কথা বলতে হয় কিছু হালকা সুতুলে সমাজকে চেতাইতে হয় কিছু কলাম লেখতে হয় ওটা অন্য জিনিস আল্লাহ তো সেমিনার বাজি খেলায় চলে না জন্য ওগুলা শোভনীয় না আল্লাহ যেটা করে আল্লাহ রসুল যেটা করেন ওজন নিয়ে হিসাব করে মানুষের পারিবারিক সামাজিক সাইকোলজিক্যাল এবং বাস্তবতা নিরীক্ষা করেন দেখুন মেয়েটা জন্মগ্রহণ করলো তাকে বড় সড়ো করে লালন পালন করে তাকে বিয়ে দিতে হয় বাবার খরচাপাতি বাবার বাবা না থাকলে ভাইয়ের দ্বিতীয়ত সংসার থেকে সংসার যদি কোনো কারণে ভেঙে যায় এই মেয়েটা যাবে কোথায় ফিরে আসতে কোথায় ঘরে ফিরবে না হলে ভাইয়ের উপরে এমন ফুপুরাল বৃদ্ধ বয়সে কোন দুর্ঘটনা ঘটে গেলে দেখবেন যে কি ভাই ওখানে ফিরে আসতে হবে ভাতি জাদ ওখানে ওখানে চলে আসতে এটা যে পৃথিবীর যে বিধান হবে কোন রক্তের আছে আর পথে পথে যদি ঘুরেতে থাকে তাহলে সেটা অন্য জিনিস সেটা মানবিক জীবন না মানুষের তারপরে বাবা মা যদি অসুস্থ হয় জামাই হবে আল্লাহর নবী বললেন যে ইরফল বিদ্বে উঠে যাবে জাহাল মোর খোতায় বেড়ে যাবে আল্লাহ রসোল্ল্রে বলছেন যে জাহাল এর ফলে আমরা তো দেখছি কিন্তু আল্লাহ রসুল তো সেটা বললেন আল্লাহ বলছেন যে বিদ্যে উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে তাহলে এখন যারা আপত্তি তুলছে আমরা এইভাবে ধরে নিতে পারি যে জিনিসটি আসলে তার কাছে স্পষ্ট হচ্ছে না এটাকে বুঝতে চাচ্ছি না যেমন জান্নাতের সংবাদ দেওয়া হয়েছে আল্লাহর বিধান মানলে তেমন যদি সীমা লঙ্ঘন করে আল্লাহ আল্লাহর দেওয়া বিধান তাহলে কিন্তু আল্লাহা জাহান নামে ঢোকাবেন তার জন্য অত্যন্ত শাস্তি দেয় নিকৃষ্টতর শাস্ত্রী সুরান চোদ্দ নম্বর আয়ের ব্যাপারটা অত্যন্ত ভারী হালকা কিছু মানুষের হাতে ছেড়ে দেওয়া হলে তাহলে আল্লাহাক এত বিধান করতেনা বিধান করতেন আপনার পৃথিবীতেও যেরকম বিধ্বস্তি নিয়ে আসবেন হিংসা বিদ্বেষ পড়াশোনার আমারে ভাইয়ে বোনে বাপে কন্যা দাদা নাতনিতে যেরকম হিংসা বিদ্বেষের সৃষ্টি হবে হিংসা বিদ্বেষ আর অধিকারের সংগ্রাম দেওয়া পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয় নাই আল্লাহর বিধান একটা নির্বিধায় মেনে নেওয়ার মতো মানসিকতা আমাদেরকে দেন এতটুকু বলেই আজকের এই বক্তব্য আমরা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ ও বারাকাত